আবদুল্লাহ ইবনু মাসুদ রদিয়াল তাল্হন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহু আল্লাম এর যুগে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল তখন নবী সাল্লাহু আলাইস্লাম বললেন তোমরা সাক্ষী থাকো